আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না আহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি анফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদিলিলহু ফালা হাদিয়ালা ওয়া আশহাদু দর্শক বিন্দু আল্লাহ রব আলিন আমাদেরকে যে কারো বাড়িতে প্রবেশ করার অনুমতি চাইতে নির্দেশ দিয়েছেন যখন আমরা কারো বাড়িতে যাব তাও কিন্তু এই শুধু কেবলমাত্র এই চোখের দৃষ্টির কারণেই যেহেতু হঠাৎ করে কারো বাড়িতে প্রবেশ করলে এই চোখের দৃষ্টি অসাবধানে থাকা কোনো নারীর প্রতি পড়ে যেতে পারে তাই আল্লাহ আল্লাহতালা বললেন যখন তোমরা কারো বাড়িতে যাবে তখন হঠাৎ করে প্রবেশ না করে ওই বাড়িওয়ালার কাছ থেকে অনুমতি চাইবে তাই আল্লাহ বলছেন ইয়া আয়াল্লা দিন আহ হাত্তা তাস্তা তাদের কাছ থেকে অনুমতি চাইবে সালাম করবে সালাম করার পরে তাদের বাড়িতে প্রবেশ করবে আল্লাহ রবুল আলমিন মহান রব্বুল আলমিন আমাদেরকে কথাও শিক্ষা দিচ্ছেন আগে সালাম করা তারপরে প্রবেশ করা মানে সালামের কথাও সালামও যে একটা আদব করতে হয়। অপরের বাড়িতে করার সময় সে কথাও শিক্ষা দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন খায়রুল্লাহম এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম লা আল্লাহমারু যদি তোমরা উপদেশ গ্রহণ করতে তো বলা হচ্ছে এই যে আল্লাহ রব্বুল আলমিন এই যে এখানে অনুমতি চাইতে বলছেন আমাদেরকে এটা কেন এই চোখের দৃষ্টির কারণেই। কারণ চোখের দৃষ্টি কারণে মারাত্মক এই চোখের দৃষ্টির কারণেই অনেক অঘটন এবং অন্যায় কাজে আজকে আমরা জড়িয়ে পড়ছি অনেক সমস্যায় আমরা পড়ে যাচ্ছি শুধুমাত্র এই চোখের দৃষ্টির কারণেই অনেক সময় ব্যবিচারের মতন বড় এবং কাবিরা গুলাম আমরা করে ফেলছি শুধুমাত্র উকি উকিমেরও দেখবে না কারণ এই চোখের দৃষ্টির কারণেই এসছে অনুমতি চাওয়ার ও মুসলিম শরীফের হাদিস এক ব্যক্তি আল্লাহ নবীর বাড়ির কোনো এক ছিদ্র দিয়ে আল্লা নবী বললেন লাউকুম তো আলাম যদি আমি জানতাম আন্না যে তুমি তাকাচ্ছ তা নাহি আইনিক তাহলে এই চিরুনি দিয়ে আমি তোমার চোখে খুঁচে দিতাম এইভাবে যেহেতু মানুষ একে অপরের বাড়িতে তাকাতাকি করবে জানলা দিকে তাকাবে কোনো ফাঁক হলে সেই ফাঁক দিকে তাকিয়ে তাদের বাড়ির মেয়েদেরকে দেখার চেষ্টা করবে এইভাবে চোরা দৃষ্টি দিয়ে কাউকে দেখতে চেষ্টা করবে তাই আল্লাহ রবি বললেন যেহেতু আমি জানতাম যে তুমি আমার বাড়িতে উকিমেরে দেখছো তাহলে এই চিরুন দিয়ে তোমার চোখে খুঁচি দিতাম তাই তো আল্লাহ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলীকে লক্ষ্য করে বললেন কি বাইতিক তোমার বাড়িতে কেউ উকি মেরে দেখে আর তাকে যদি তুমি পাথর মেরে দাও আর সেই পাথর মেরে দেওয়ার কারণে যদি তার চোখ নষ্ট হয়ে যায় তাহলে তোমার কোনো দোষ তোমার কোনো অপরাধ হবে না কেন কারণ ভুল সে করেছে সে তোমার বাড়িতে অবৈধ কাজ অন্যায় কাজ ভুল সে করেছে আর তুমিও দুনিয়ার আদালতে তোমার কোনো বিচার হবে না কারণ এতে তোমার কোনো দোষ নেই ভুল সে করেছে এই হাদিস থেকেও আমাদেরকে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিষেধ করছেন আমরা যেন এই চোখের দৃষ্টি কোন বাড়িতে না ফেলি এবং অবৈধ পন্থায় যেন আমরা কারো বাড়িতে টাকাবার চেষ্টা না করি কোনো ছিদ্রে দিয়ে হোক বা কোন জানালার ফাঁক দিয়ে হোক এরকম কোন কাজ যেন আমাদের দ্বারা সংঘটিত না হয় কারণ এরকম কাজ করার চরম অন্যায় যদি চোখ আমাদের নষ্টও কেউ করে দেয় এরকম কাজ করার কারণে তার নাকি কোনো দোষ হবে না সে কথাও বললেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হোসাল্লাম হজতে আলী রাজি আল্লাহ তালা আনহো আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন এ রাসুলাল্লাহ এই যে হঠাৎ করে কারোর প্রতিবার নজর পড়ে গেলে দ্বিতীয়বার আর দেখো না একবার নজর পড়ে গেলে দ্বিতীয়বার আর তাকাইও না কারণ প্রথমবার হঠাৎ করে নজর পড়ে গেছিল সেই নজরটা কিন্তু সেই দৃষ্টিপাতটা কিন্তু মাফ করে দিবেন আল্লাহ কিন্তু দ্বিতীয়বার যদি আবার দেখো তাহলে আল্লাহ মাফ করবেন না লক্ষণীয় বিষয় প্রিয় দর্শক বিন্দু নবী কাকে বলছেন কথাটি হজরত আলী রাদিয়াল্লাহাল আনহকে যিনি ছিলেন চতুর্থ খলিফার জিলি ছিলেন বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লামের এক প্রিয় পাত্র যার মন যার অন্তর যার দিল ছিল ব্যাপারে পবিত্রতার ব্যাপারে তাদের অন্তরে কোন রকমের কোনো কিন্তু ছিল না নির্মল সচ্ছল ছিল তাদের অন্তর এরকম অন্তরের মালিক যারা তাদেরকে আল্লাহ নবীর শিক্ষা দিয়ে বলছেন যে একবার যদি নজর পড়ে যায় তারা তারি নজর সরিয়ে নেবেন বারবার যদি আবার দেখতে থাকো তাহলে প্রথমটা মাপ কিন্তু দ্বিতীয়টাতে তুমি কিন্তু অপরাধে সাব্যস্ত হবে দ্বিতীয়তে তোমার কিন্তু হবে বলে তুমি মনে করবে না মনে রাখতে হবে ভাইরা আমার আল্লাহ এই চূড়া দৃষ্টির খবরও রাখেন অনেক সময় মানুষ ট্যার চোখে দেখে মনে করে যে আমি যে দেখছি ও ট্যার পাবে না ও ট্যার পাবে না যাকে আপনি দেখছেন লুকিয়ে দেখছেন ট্যার চোখে দেখছেন ও ট্যার পাবে না কিন্তু জানেন বিশ্বের সষ্টা আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি কোনো কিছুই গোপন করতে পারবেন না মহান এই রানুষের খবর সেই মহান সষ্টা মহান আল্লাহ রাখেন ইয়া আলম তুখফিস সুদুর আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আলমো তিনি জানেন খাইনাতুল ইনাতুল চোখের যে থাকেন অতএব টায়ার চোখে থাকার খবরও আল্লাহ রাখেন এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি এমন ঘটনা उच्छेद्लम के राजत्व दिल्ली ज्ञान दिल्ली मनोनी करना जो मेरे ना आल्ला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 প্রতি বুধবার রাত আটটায় সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে ডায়ালগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেট উইটনেস ডাক দেখুন সম্মুখ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে আবু হুরের বলেন রসুল্লাহ বলেছেন मु मुमिन जान ईमानदार स्त्री के घृणा ना करी तरह काज के अपछंद तब अच के पचंद कर मुस्लिम द्वितीय खंड विवाह हादिस संख्या तीन हजार चारश उन স্বাগত জানাচ্ছি আমি বলছিলাম মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদের চোরাদৃষ্টির খবরও রাখেন কোরআনে আল্লাহ তালা বললেন ইয়া আলম খাই তাল আয়ফিস তিনি মানুষের চোরাদৃষ্টি এবং মানুষের অন্তরে যে কথাগুলো গোপন থাকে মানে মানুষ চিন্তা করে মানুষ ভাবে খেয়াল করে এই খেয়ালগুলো আল্লাহ রবুল্লা আলমিন জানেন বা তার খবরও তিনি রাখেন তবে আল্লাহ রবুল্লা আলমিনের দয়া বা তিনি এত মেহরবান যে আমরা অন্তরে যেটা ভাবি অন্তরে যেটা খেয়াল করি সেই খেয়ালের তিনি বিচার করেন না বা তার জন্য কোন গুণা আমাদের লেখা হয় না যতক্ষণ না আমরা সেটা কাজে পরিণত করি তো আমাদের মনে রাখতে হবে যে এই চোখ দিয়ে যদি আমরা ট্যার চোখে তাকাই আর কোনো হারাম জিনিসকে দেখতে চেষ্টা করি তাহলে কিন্তু আল্লাহ রবুল আলিমের কাছে অবশ্যই ধরা পড়ে যাব। ভাইরা আমার মহান আল্লাহ রবুল আলিমিন মোমিনদের অনেক গুণের কথা অনেক বৈশিষ্টের কথা কোরআনে উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হল যে মোমেনরা তাদের লজ্জাস্থানের হিফাজত করেন মোমেনরা তাদের লজ্জাস্থানের সংরক্ষণ করেন আর লজ্জাস্থানের সংরক্ষণ তখনই সম্ভব হবে যখন দৃষ্টিকে সংরক্ষণ করবে যখন দৃষ্টির হিফাজত করবে দৃষ্টির হেফাজত না করলে লজ্জাস্থানের সংরক্ষণ করা সম্ভব হবে না তো মহান আল্লাহ রব্বুল আলমিন মোমিনদের যে গুণের কথা বলেছেন সেই গুণের মধ্যে একটা হচ্ছে যে তারা তাদের দৃষ্টির সংরক্ষণ করেন যেমন তারা তাদের লজ্জাস্থানের সংরক্ষণ করেন অথবা এই দৃষ্টিকে এমন জিনিস থেকে বা এমন জায়গা থেকে এমন স্থান থেকে বাঁচিয়ে রাখতে হবে যেখানে এই দৃষ্টির ফিতনায় পতিত হয়ে পড়ার আশঙ্কা থাকে যেমন মনে করিলেন একজন রাখাল যদি তার ওই পশুকে নিয়ে চারণভূমির পাশে পাশে যেগুলো নিষিদ্ধ ধান জমি গম জমি এর পাশে যদি সে পশু চড়াইতে যায় তাহলে হঠাৎ করে কোন একটি পশু ওই ধান ছাগল তাই আল্লাহ রসুল সাল্লাহাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যেগুলি মাহারিম হারাম জিনিস এই হারাম জিনিস থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে তা না হলে ওই হারামে পতিত হতে পারি বা হারামের পতিত হয়ে যাওয়ার আশঙ্কা থাকতে পারে আল্লাহ নবী বলছেন বোখারি ও মুসলিম শরীফের হাদিস জিনিস পরিষ্কার করে বর্ণনা করে দেওয়া হয়েছে হারাম জিনিস পরিষ্কার করে বর্ণনা করে দেওয়া হয়েছে এগুলোর মধ্যে কোনো উজ্জতা নাই কিন্তু কিছু জিনিস আছে যেগুলোর ব্যাপারে সন্দেহ আছে যা অনেক মানুষই জানে না হালাল না হারাম আল্লাহ আলান তো শিক্ষা দিচ্ছেন আল্লাহ নবী যদি এরকম কোন জিনিস পাও যে জিনিস হালাল না হারাম তোমার জানা নাই তা থেকে বেঁচে থাকাই ভালো মূলকি এর দেহি সে তার দিন এবং তার ইজতের হেফাজত করতে পারে কারণ জানা নেই হালাল না হারাম ছেড়ে তাকে হালাল জিনিসের তোর আর অভাব নেই অর্থাৎ যেটার ব্যাপারে পরিষ্কার করে জানা নেই যে সেটা হালাল না হারাম সেটাকে ছেড়ে দিলে দিনের হিফাজত হবে এবং যেমন একজন রাখাল যেমন একজন চারওয়াহা রাখাল হাওলাল হেমা যে তার পশুকে নিয়ে চড়াতে যায় নিষিদ্ধ চারণ ভূমির আশেপাশে সেখানে পশুকে নিয়ে আলা করলে মালাকিন হামা শোনো প্রত্যেক বাদশার একটা নিষিদ্ধ এরিয়া থাকে সেখানে অন্য কেউ যেতে পারে না বা অন্য কারো যাওয়ার পারমিশন থাকে না প্রত্যেক বাদশাদের একটি নিষিদ্ধ এরিয়া থাকে যেখানে অন্য কারো যাওয়ার নিষিদ্ধ রবুল আলমিন এমন এমন চারণ ভূমি যেখানে আমাদের পতিত হওয়া থেকে সতর্ক থাকতে হবে চোখের দৃষ্টি অন্যদিকে হারাম জিনিসের ওপর ফেলবেন সেটাও হয়ে যাবে হারাম তাই আল্লাহ তা যত নিষিদ্ধ জিনিস আছে সেই নিষিদ্ধ জিনিস থেকে এই চোখকে হেফাজত করতে হবে তারপরে আল্লাহ টুকরা যায় সালোহাল যাসাদুলো তাহলে গোটা শরীরটা ঠিক হয়ে যাবে ও ইদা ফাসাদাত আর ওই টুকরোটা যদি খারাপ হয়ে যায় ফাসাদাল জাসাদো তাহলে গোটার শরীরটাই খারাপ হয়ে যাবে আলা। সেই টুকরোটা হচ্ছে অন্তর মানুষের অন্তর যদি ভালো হয়ে যায় মানুষের মন যদি পরিষ্কার হয়ে যায় তাহলে গোটার শরীরটা তার ভালো হয়ে যাবে তো ভাইরা আমার বলতে এই চাইছিলাম যে আল্লাহ রবুল আলমিন কিছু নিষিদ্ধ জিনিস হারাম জিনিস আমাদের জন্য বেঁধে দিয়েছে যেগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এগুলা হচ্ছে আল্লাহ আর সেই হারাম করা জিনিস থেকে এই দৃষ্টিকে হিফাজত করতে হবে আর হিফাজত করলে ইনসা আল্লাহ কালকে কেমতের মাঠে এর প্রতিদান আমরা লাভ করতে পারব। অনুরূপভাবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনিও ভালো করে জানতেন যে মানুষের বিপদ কোথায় হতে পারে মানুষ কোথায় ফিতনাই পতিত হতে পারে তাই তিনি বললেন মানুষদেরকে যে খবরদার পথের ধারে বসে থেক না কেন সাধারণত আমরা জানি যে পদ দিয়ে নানা রকমের মানুষ চলে যায় সেই পদ দিয়ে এমন মহিলারাও চলে যাবে যারা তাদের মুখকে খোলা রাখবে আর তাদের খোলা মুখকে দেখে তাদের উন্মুক্ত মুখকে দেখে যে কোনো মানুষ ফিতনায় পতিত হয়ে যেতে পারে তাই আল্লাহ নবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাহ বললেন জুলুসা ইয়াকুমুসা আলকাত قالوا ما لنا بدن نتحدث فيها قالا فإن عبايتم إلا المجلس فعاتوا الطريق حقا قالوا وما حق الطريق رسول الله قالا قد البصر ورد السلام وكف الأذى والأمر بالمعروف والنهي عن المنكر مسلم شريف الحديث بش نبي محمد رسول الله صلى الله عليه وسلم بلتشين خبر دار خبر دار تمنا راستر پاشه بوش সাহাবিরা বললেন তখন আল্লাহ নবী বললেন একান্তই যদি বসতে চাও তাহলে পথের হক আদায় করে দিও তুমি যদি একান্তই তোমরা বসতে চাও তারি কাহাক এক নম্বরে বাসা। চোখে অবনত রাখা কোন নারীর প্রতি দৃষ্টিপাত না করা কোন নারী যদি খোলা মুখ নিয়ে উন্মুক্ত মুখ নিয়ে পেরিয়ে যায় खबरदार तारिगे दृष्टिपात करबे क्यों तुम दृष्टि तुम्हारे सर्वनाश टेके आम मारा विपदेम विपदान सवधान चले जावा नारे दिखे दृष्टिपात करबे कद्दुल बसार चोखा के दृष्टिटा के अवनत राखबे और रद्द সালামের উত্তর দিবে সালাম দিয়ে চলে যায় সালাম বলতেও জানি না আর কেউ সালাম দিলেকুম সালাম রাহমতুল্লাহ ও বারাকাত এরকম বলতেও আমরা জানি না গল্পের মধ্যেই ব্যস্ত থাকি কে আমাদেরকে সালাম দিয়ে গেল আর কে সালাম দিল না ইনি আমাদের কোনো মাথা ব্যথা থাকে না সতর্ক থাকতে হবে যদি কেউ সালাম দেয় সালামের উত্তর খুব ভালো করে দিতে হয় ওই জন্য মহানুহা তোমরা যখন কারোর কাছ থেকে সালাম প্রাপ্ত হবে যখন তোমাদেরকে কেউ সালাম দিবে তখন তোমরা সালামের উত্তর উত্তম ভাবে দিবে সুন্দর ভাবে দিবে আর সুন্দর ভাবে দিতে না পারলে কম সে কম ওই লোকটা যেভাবে তোমাকে সালাম দিয়েছে সেভাবে তো তার সালাম অবশ্যই তুমি জানো না খাবার সময় সালাম দেয় খাবার সময় আবার সালাম দিতে হয় খাবার সময় সালাম দিতে নাই উল্টো উত্তর দিবে কি উল্টো রাগ করে বলে খাবার সময় নাকি সালাম দিতে হয় না সুহান আল্লাহ কি খাবার খাচ্ছে যে খাবার সময় সালাম দিতে হয় না খাবার সময় দুনিয়ার সমস্ত গল্প করতে পারবে যত রাজনীতি গল্প আর যত রকমের গল্প সব গল্প করতে পারবে কিন্তু খাবার সময় নাকি সালাম দেওয়া যাবে না খাবার সময়ও সালাম দেওয়া যাবে কোন সময়তেই সালাম দেওয়ার বাধা বা প্রতিবন্ধকতা নেয় আপনি মনে করুন এমন কথাও আসছে হাদিসে যদি আপনাকে কেউ সালাম দেয় আপনি নামাজ পড়ছিলেন সেই অবস্থায় যদি আপনাকে কেউ সালাম দেয় তবুও আপনি সালাম দেওয়া কেন জায়েজ হবে না তো ভাই আমার এরকম কথা বললে চলবে না যে না খাবার সময় সালাম জায়েজ নয় সব সময় সালাম দেওয়া জায়েজ পথের ধারে বসে থাকবেন বা কোন দোকানে গল্পতে বসে আছেন কোন পার্কে বসে আছেন গল্প গুজুব করতে আছেন এরকম অবস্থায় কোন মুসলিম ভাই যদি আপনাকে সালাম দেয় যত্ন সহকারে খুব সাথে তার সালামের উত্তর দিবেন তাই আল্লাহ বলছেন যদি পথে চাও। তাহলে সালামের উত্তর আদা আর কথা মনে রাখবে যে পথে বসে থাকা অবস্থায় তোমাদের দ্বারাই যেন কোনো মানুষ কষ্ট না পায় পথে বসে থাকলে অনেক সময় মানুষ কষ্টও পায় যেমন এমন জায়গাতে বসে আছেন যেখানে মানুষের চলাফেরা অসুবিধা হচ্ছে অনেক মহিলারা হয়তো সেদিকে পেরিয়ে অনেক মহিলা আল্লাহ তাদেরকে হেদায়ত করেছেন এবং এমন মহিলা আছে আল্লাহ দিনদার পরেসগার মহিলা আছে যারা পুরুষরা বসে থাকলে সেদিকে যেতে তারা চায় না লজ্জা বোধ করে তাই যদি মনে করেন এমন একটা জায়গাতে আমরা বসে আছি যেখানে মহিলাদের যাওয়া আসার অসুবিধা হচ্ছে যদি আমরা সেখান থেকে সরে না যান তাহলে এটা কষ্ট দেওয়া হবে তাই আল্লাহ নবী বলছেন যদি বসতে চাও তাহলে রাখতে হবে যে তোমাদের ব্যবহারে কেউ কষ্ট না পায় আর মারুফ আর একটা অধিকার হচ্ছে যে ভালো কাজের আদেশ দিবে আর মন্দ কাজ থেকে নিষেধ করবে ভালো কাজের আদেশ মানে হচ্ছে পথে বসে আছেন পথের ধারে বসে আছেন নামাজের টাইম হয়ে গেল এখন কেউ নামাজ পড়তে যাচ্ছে না আপনারা উঠুন আর সবাইকে বলুন ভাই চলো নামাজের সময় হয়ে গেছে চলো ভাই নামাজপুরে আসি চলো সবাইকে ডাকুন এটার নাম হচ্ছে ভালো কাজের আদেশ অনুরূপভাবে ভাবে পথের ধারে বসে আছেন চোখের সামনে অন্যাই কাজ হতে দেখছেন আপনারা বসে আছেন মনে মনে ভাববেন ওরা করছে করুগা আমার বলার কি আছে ও করছে ও বুঝবে ও করছে ঠেলা ও ভোগ করবে আমাদের এখানে মাথা ঘামাবার কি দরকার আছে জি হ্যাঁ আপনার মাথা ঘামাবার দরকার আছে কারণ বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে অন্যায় কাজ হতে দেখলে বাধা দিতে হবে আর ভালো কাজের আদেশ দিতে হবে আল্লাহ নবী বলছেন যখন তোমাদের কেউ অন্যায় কাজ হতে দেখবে তখন তাকে বাধা দিবে হাত দিয়ে ফাইল্লাম ইলাম ভাবে লিসানি যদি হাত দিয়ে বাধা দিবার শক্তি না থাকে তাহলে মুখে বলবে और मुख्य बोलारों परिस्थिति ना देखे मान भाई फीतना सृष्टि झगड़ा बाढ़ समस्या घृणा करते अपनी अंतर दिए कल घा करें तब तो सामान्यतम इमान अपन मध्य थकबे कारण्ला नबी बोल वालीका आद अफुलमान यहाँ हम इमान सब निम्न स्तर मान ইমানের আর কোন স্তর বাকি থাকে না এরপর ইমানের আর কোনো অংশ অবশিষ্ট থাকে না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা শিক্ষা থেকে যেটা আমরা এই অবনত রাখা এই জন্য আল্লাহ নবীর পথে বসতে নিষেধ করেছিলেন পদ দিয়ে অনেক নারীরা হয়তো চলে যাবে যাদের প্রতি আমাদের খারাপ দৃষ্টি অবৈধ দৃষ্টি পড়তে পারে আল্লাহ রবুল্লা আলমের কাছে দোয়া করি আল্লাহ গো তুমি আমাদেরকে এই চোখকে হিফাজত করার তৌফিক দান করো আলা আবীীনা মহাম ওহ আজমাই তারা কারা প্রতি কাজ চালাতের কথাই পড়ছি ওয়াইর মগ্লহি মলিন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 मंद पाथके निवाचन ना कर निर्देश दिए पथे चला जाए रत दस टाइप विश्वजहान पर सुंदर एक विधान नार ध्वस अनिवार्य তাই আসুন আলোকে জীবন গড়ার জন্য নির্বাচিত সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বুলুবুল মারামের দার্সে হাদিস शुदुम्र पिस्टी मार आज सन्दा छ पुन सम्प्रचार दोपुर दे